আলোচিত হবে আজকের পর্বে আমরা অবস্থান করছি বদরের ময়দানে দুই বাহিনী প্রস্তুত তারা মুখমুখি অবস্থান করছে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 আল্লাহ রুসুলাম এই যুদ্ধে আক্রমণের পদ্ধতি প্রয়োগ করেন তিনি রাখতেন বর্ষাধারী সৈন্যদের আর তার পেছনে রাখতেন তীরাজ তীরন্দাজরা পিছন থেকে তীর ছড়ত আর প্রথম সারির সৈন্যরা শত্রুদেরকে সামনে অগ্রসর হতে বাধা দিত ছিল আরবদের জন্য নতুন কৌশল আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ লড়াই করে যেন তারা সিল গলানো প্রাচীর সুর আস আচ্চার যুদ্ধের এই সারিবদ্ধ কৌশলকে বলা হয় জাহাফ রোমান আর পারস্যরা এই কৌশল ব্যবহার করত এই পদ্ধতিতে একজন সেনাপ্রধানের পক্ষে তার বাহিনীর এর আগে আরবরা যেই কৌশলে যুদ্ধ করত তার নাম হল কারুয়াফার। ইংরেজিতে এই পদ্ধতিতে পুরো সৈন্যদল এক শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত যতক্ষণ না পর্যন্ত তারা শত্রুদেরকে পরাস্ত করে অথবা নিজেরাই পরস্ত হয় দরকার হলে পিছু হটে আবার সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে যতক্ষণ না পর্যন্ত যুদ্ধের জয় পরাজয়ের ফেসালা হয়ে যায় পরিষ্কারভাবেই এই পদ্ধতির সাথে বদরে নবীজি সাল্ল আলহিবাসাল্লামের যে পদ্ধতি অনুসরণ করেছিলেন তার মধ্যে আছে অনেক ফারাক জাহাফ অর্থাৎ সারিবদ্ধভাবে যুদ্ধ করার সময় যেই সুবিধাটা মুসলিমরা পাচ্ছিল সেটা হল শত্রুদের পক্ষ থেকে কোনো হামলা এলে প্রথম সারি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 রসুল্লা সাল্লা আলিহাস্লাম তার পেট উন্মুক্ত করে দিয়ে বললেন বদলা নেবে নাও রসুল রাগ করলেন না সাধকে জেলে বন্দি করতেও বললেন না তিনি ইনসাফ করতে চাইলেন তাই বললেন বদলা নাও। পৃথিবীর আর কোন মিলিটারি কমান্ডার এভাবে সুবিচার প্রতিষ্ঠা করবে আমরা এমনটা কল্পনা করতে পারি না কিন্তু যাকে নিয়ে আমাদের এই সিরিজ তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাহু আলিউলাম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 ছিল প্রচন্ড তাই শেষ বার মত ভালো করে জানতেন কিন্তু তিনি এই সুযোগকে কাজে লাগিয়েছেন যেন রসুল্লাহ সাল্লু আলী আসালামকে জড়িয়ে ধরে চুমুখেতে পারেন মুসলিমরা এভাবে ভাবতেন না যে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কারণে আজকে তাদের বিপদ তারা মৃত্যু সম্মুখীন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 সুহাইলি এই ঘটনার উপর মন্তব্য করেন যে এই সময়টায় আল্লাহ আলী আসালাম ছিলেন খফ অর্থাৎ ভয়ের মাকামে অন্যদিকে আবুকাল সেই মুহূর্তে ছিলেন রজা বা আশার মাকামে ভয় এবং আশা এই দুটোই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত এবং আল্লাহ তালাকে সঠিকভাবে ইবাদত করার জন্য দুটি থাকা প্রয়োজন এই ঘটনার পর রসল্ল সাল্লু আলী আসালাম বেশ উৎফুল্ল ভাব নিয়ে বাইরে গেলেন এবং সুরা আল কামারের দুটি আয়াত দিলাবত করলেন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 এই আয়তের মাধ্যমে আল্লাহ রসুল পর তাকে বিজয়ের সুসংবাদ দেন আল্লাহ রসুল এই দোয়ার কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেন আর স্মরণ কর যখন তোমরা তোমাদের রবের নিকট কাতর কণ্ঠে ফরিয়াত তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে নিশ্চয় আমি তোমাদেরকে পরপর আগমনকারী এক হাজার সাহায্য করছি আনফাল আয়াত রসুল্লা আলাহামকে জানিয়ে দিলেন তিনি এক হাজার ফেরিস্তা পাঠাবেন কাফিরদের সাথে লড়তে একজন ফেরিস্তায় যথেষ্ট জিবিল আলাহিসাম তার পাখার সরু প্রান্ত দিয়েই পুরো লুৎ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন তারপরেও আল্লাহতালা এক হাজার ফেরেস্টা পাঠানোর ওয়াদা করেছেন কারণ তিনি চেয়েছেন আল্লাহ রসল্লের মনে স্বস্তি এনে দিতে এখানে সংখ্যা আসল কথা নয় আসল কথা হল রসুল্লাহ সালু আলহিউসাল্লামের মনের প্রশান্তি এবার সাক্ষ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যখন কোরআশের ময়দানে জড়ো হতে দেখলেন তখন তিনি দোয়া করলেন হে আল্লাহ কোরাইশা আজ নেমে এসেছে অহংকার আর দম্ভ ভরে তোমার বিরোধিতায় আর তোমার রসুলকে মিথ্যা প্রমাণ করতে হে আল্লাহ আজ তোমার প্রতিশ্রুত সাহায্যের বড় বেশি প্রয়োজন হে আল্লাহ তুমি ওদেরকে আল্লাহিন্ন করে দাও এরপর আল্লাহ রসুলাম তার তাবু থেকে বের হয়ে এলেন হাতে একমুঠো বালু নিয়ে মুশ্রিক বাহিনীর দিকে ছুড়ে মেরে বললেন এই মুখগুলো ধুলোয় ধূসরিত হোক আল্লাহ রসুল সাল্লাহ আলহামের ছুঁড়ে মারা এই বালু প্রত্যেক সদস্যের চোখে আঘাত হারলো আল্লাহ বললেন হুবল হাসন স্বয়ং আল্লাহ যেন ইমানদারদের প্রতি ইসান করতে পারেন যথার্থভাবে নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন আয়াত সতেরো পুরো সময় জুড়ে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 রসুল্লা সাল্ল আলহাম বললেন হ্যাঁ অবশ্যই আছে এই কথা শুনে অমায়ের বলে উঠলেন বাহ বাহ রসুল্লা সাল্লু তাকে জিজ্ঞেস করলেন বাহ কেন বললে দিলেন আমি ভাবছি ইস আমি যদি জান্নাতে পারতাম রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বললেন অবশ্যই তুমি জান্নাতিদের একজন এরপর অমায় র হামাম উঠে দাঁড়ালেন এবং কয়েকটি খেজুর বের করে খেতে শুরু করলেন হঠাৎ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন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 আফরার পুত্র আউফ এ হারিস রসুলকে বলল ইয়া কিসে বর্মহীন শরীরে শুনে আওফ শরীর থেকে বর্ম খুলে ফেলে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান তার বাহিনীকে উদ্বুদ্ধ করেছিলেন কারণ তা ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি নির্দেশ আল্লাহ বলেন ুহ্নুহু মিনিয়ু খুশন ফি বোণিভূমি অথ وَإِنَّكُمْ مِّنْكُمْ مِّئَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ هي نبی تُم بھی مومن در کے جهاد جنو ادبت دو کرو جو دی تمہا در مدد دو ته که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 হামজা ছিলেন রসুল্লাহ চাচা এবং আলী এবং অবায়দা এবেন হারিস এই দুজন ছিলেন রসল সাল আলী আসলামের চাচা ভাই ইচ্ছে করেই নাহ আলী ওস্লাম নিজের আত্মীয়দের দ্বৈত যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তারা তিনজন দ্বন্দ্বযুদ্ধে কোরাইসের জবাব দিতে এগিয়ে যান এই তিনজনের মাঝে বয়জষ্ট ছিলেন অবায়দা তাই তিনি লড়লেন উতবা এবেন রাবিয়ার সাথে সে ছিল মুশ্রিকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আলী লড়লেন ওয়ালিদের সাথে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 আহত ওবায়দাকে রসুল তারা আবু তালে বলেছিলেন আমরা আমাদের স্ত্রী সন্তানদের কথা ভুলে যাব কিন্তু মৃত্যু পর্যন্ত রসুলুল্লাহর খেদমত করে যাব কখনো ভুলব না রসুল কোলে শুয়ে আবু ওবায়দার রদিয়ালহ বললেন হায় যদি আবু তালিব দেখতে পেত যে আমি তার কথা রেখেছি উভয়দিন হ্যারিসের জন্য তার জীবন দিয়ে দিয়েছিলেন বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একজন শহীদ বতরের প্রান্তরে সেই দ্বৈত যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করেন সৌ পি রিহিম উলহমি স্বরূপিহী মি বু পো নিজুলো অলহ কমিও মিহদীদ কু মু হিনব মিন ওই দুফি হই দু উল্লাহ উদিন উল্লীন মনু আলু ফলি হিজন্ন জন্নতিহ চি مِنْ অনহ ইউ হলৌ নিহ নি হিনস مِنْ লু আলি বসু হুম ফিহ হি ওহু দো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 তার বাহিনীকে নির্দেশ দিলেন যে শত্রুরা কাছে না আসা পর্যন্ত যেন তারা আক্রমণ না করে তিনি তাদের আদেশ করলেন তোমরা তোমাদের বের যতক্ষণ না পর্যন্ত তারা নিকটে আসে এর একটু পরেই আল্লাহুল সাল্লাহ আলী হাসালাম তাদেরকে আদেশ করলেন যে তারা যেন কুরাইশ মুশ্রিকদের ওপর পাল্টা হামলা চালায় তিনি প্রতি মুহূর্তে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন যখন মুসলিমরা নবীজির মুখে সুরা কামারের আয়াত্র শুনছিলেন তখনই তারা খুব উৎসাহবোধ করছিলেন আয়তের অর্থ হচ্ছে এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে আমরা গত পর্বে উল্লেখ করেছিলাম যুদ্ধের আগের দিনে স্বপ্নে আল্লা রসুলসাল্লু আলিউসাল্লামকে শত্রুদের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছিল আল্লাহ বলেন হু আলিম বিদা চরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন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 এবং আল্লার দিকেই সকল বিষয় ফেরানো হবে ৪৪। যুদ্ধে মুসলিমদের ছিল আহাদুন আহাদ। মুসলিমদের প্রতিটি নির্দিষ্ট স্লোগান ও তারা সেগুলো আবৃত্তি করত অন্যদিকে যুদ্ধ শুরুর পর মুর্শিকরা মুসলিমদের তাদের সংখ্যার দ্বিগুণ দেখতে লাগল যুদ্ধ আগে তারা সংখ্যায় মুসলিমদের কম দেখেছিল একজন তো মুসলিম বাহিনীকে দেখে বলে উঠেছিল আরে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 উচন হুম ওই দু ذَلِكَ মশ ই উলিল তোমাদের জন্য অবশ্য নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বে দাঁড়িয়েছিল দল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অপর দল ছিল কাফের কাফেররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল আল্লাহ যাকে ইচ্ছা সেও সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে সুরা আলী ইমরান আয়াত এখানে লক্ষণীয়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 وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّهُ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم رَبُّكُمْ মিনিয়বুকু آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ ইলী বলা তিনূত্ত কোয়ুকুসিং হুম দিদ কুম্রব্বুকু ইম দিদ কুম্রব্বুকু বিহংসতি আলামিমুসমী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 যাতে তোমাদের মন প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে আর সাহায্য ও বিজয় শ্বে তো পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে আসে মুসলিমদের বিজয়ের জন্য ফেরেস্তা পাঠানোর প্রয়োজন ছিল না আল্লাহ চাইলে ফেরেস্তা না পাঠিয়েও মুসলিমদের বিজয় করতে পারতেন কিন্তু তবুও আল্লাহতালা ফেরেস্তা পাঠিয়েছেন মুসলিমদের স্বস্তি প্রদান করার জন্য তাদেরকে বিজয় সংবাদ দিতে এই যুদ্ধে সেদিন নেমেছিলেন স্বয়ং জিবরিল ফেরেস্তারা ছিলেন সাদা রঙের পাগরি পরিহিত শুধু জিপ্রিল পরেছিলেন হলুদ পাগরি যেন তাকে আলাদা করা সহজ হয় তিনি ছিলেন সেদিন যুদ্ধে এক মুসলিম প্রবল বেগে এক ধাওয়া করছিল। করতে করতে কাছিল মাথার উপরে চাবুকের সাবাং সাপাং আওয়াজ শুনতে পায় তার কাছে মনে হল কেউ একজন ঘোড়ার উপর থেকে বলছে চল চল হাই চল এরপর সে মাথা ঘুরিয়ে দেখল তার সামনেই সে কাফির মাটিতে পড়ে আছে তার নাক থেতলে গেছে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 আমিও ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তবে পরে সুস্থ হয়ে উঠি আবু দাউদ মাজুনি বলেন আমি আমার সামনের এক মুশ্রিককে ধাওয়া করছিলাম হঠাৎ দেখি আমি তাকে মারার আগেই তার মাথা শরীর থেকে মাটিতে পড়ে গেল আমি বুঝতে পারলাম তাকে অন্য কেউ হত্যা করেছে আনাসাবিন মালিক রদাহু বলেন লাশগুলো দেখে বোঝা যাচ্ছিল যে কারা ফেরেস্তাদের হাতে মরেছে আর কারা আমাদের তলোয়ারের আঘাতে মরেছে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 মুসলিমদের ছড়া একটি তীরে নিহত হন যুদ্ধের পরে তার মা রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের সাথে দেখা করতে জানতে চাইলেন আমার ছেলে কি জান্নাতে যাবে যদি সে জাননাতে যায় তাহলে আমি অনেক খুশি হব কিন্তু যদি না যায় তাহলে অনেক কষ্ট পাব রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বললেন কেন যাবে না অবশ্যই যাবে জান্নাতে অনেক বাগান আছে আর তোমার ছেলে আছে জান্নাতের সবচেয়ে উঁচু বাগানটায় বদরা যুদ্ধে অনেকগুলো মসজিদা বা অলৌকিক ঘটনা ঘটেছে এর মধ্যে একটি অন্যতম হল উকাশাহ মিহসান রাজিয়াল আনহুর তলোয়ারের ঘটনা বলেন মিহসান মেহসান হাসান আসাদি বতরের দিন যুদ্ধ করতে করতে তার তরবারি তার হাতে ভেঙে যায় তখন তিনি রসল উল্লাহ আলহিউসালামের কাছে এসে চলে আসলে তিনি তাকে একটি গাছের শেকড় ধরিয়ে দিয়ে বললেন যাও এটি নিয়ে যুদ্ধ করো। করসুল্লাহু আলিহাস্লামের হাত থেকে নিয়ে যেই নাড়া দিলেন অমনি তা একটি চকচকে ধারালো লম্বা তরবারিতে পরিণত হলো।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 এরপর তারা দুজনেই তাকে আঘাত করল এবং আবু জাহেল তাদের হাতে মারা গেল এরপর তারা গেল নবীজির কাছে নবিজিকে তারা জানাল কি হয়েছে নবীজি সাল্লু জানতে চাইলেন তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে দুজনেই বলে উঠল আমি হত্যা করেছি রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তখন জিজ্ঞেস করলেন তোমরা কি তোমাদের তরবারিগুলো পরিষ্কার করে ফেলেছ তারা বলল না এরপর নবীজি সাল্লু আলিহাস্লাম তাদের দুজনের তরবারি পরীক্ষা করে দেখলেন আর বললেন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 কাটা হাত নিয়ে যুদ্ধ করতে মোয়াজের অসুবিধা হচ্ছিল তাই সে কাঁটা হাতে পা রেখে টান দিয়ে শরীর থেকে পুরোপুরি আলাদা করে আবার যুদ্ধে মনোযোগ দেয় কাঁটা হাত ব্যথা বেদনা কষ্ট কোন কিছুই সাহাবিদেরকে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি আবুজাহেলে নিহত হওয়া সংক্রান্ত আরেকটি ঘটনা বর্ণনা করেছেন আনাসিবেন মালিক রাদু সেই বর্ণনা অনুসারে দুই মোয়াজ আবুজাহেলকে মেরে প্রচণ্ডভাবে আহত করে ফেলে দেয়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 এবিনের কাটা মাথা নিয়ে রসুলের কাছে হলেন হে আল্লাহ আল্লাহর আত্মহারা হলেন সত্যিই এবেন মাসুদ বললেন জি আল্লাহ রসুল রসুল্লা সাল্লাহু আলহিউ আসাল্লাম তাকে দেখে বললেন আল্লাহ তোকে অপমানিত করেছেন তুই আল্লাহর শত্রু প্রত্যেক ওম্মতার একজন ফিরাউন আছে আর এ হচ্ছে এই উম্মতের ফের আউন আবু জাহেলকে হত্যা করতে আল্লাহ বেছে নিয়েছেন আনসারদের দুই কিশোর। এবং করত। তিনি ছিলেন খুবই পাতলা গড়নের একদিন তিনি খেজুর কাছে উঠে বসেছিলেন বাতাস বই আর তিনি কেঁপে উঠছিলেন তার সরু সরু পা দেখে সাহাবারা হেসে দিলেন রসুল্লাহ আলী আসলাম তখন বললেন তোমরা কি এ কারণে হাসছ যে তার পা খুব সরু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 আবুজাহেলের মতো লোক মরলেও এমন কারো কাছে মরতে চাইবে যার মান মর্যাদা তার কাছাকাছি কিন্তু আল্লাহ আল্লাতালা এমন কিছু মানুষকে দিয়ে তাকে হত্যা করিয়েছেন যারা আবুজাহেলের চোখে ছিল নিতান্তই তুচ্ছ আবুজাহেলের জন্য বিষয়টা ছিল অপমানজনক আর এই অপমানেই তার মতো উদ্ধত লোকের প্রাপ্য ছিল তাকে প্রথমে ধরাশয়ী করেছে এমন দুজন যাদের হয়তো ময়দানে যুদ্ধ করার তেমন অভিজ্ঞতাও ছিল না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 আবু জাহেলের জীবনের শেষ মুহূর্ত ছিল অপমান আর লাঞ্চনার ইবেন কাসির রহমাহুল্লাহ আবু জাহেলের মৃত্যু সম্পর্কে বলেন আবু জাহেলের মৃত্যু হয়েছিল আনসারী এক যুবকের হাতে এরপর আবদুল্লা ইবেন মাসুদ তার বুকের উপর পা দিয়ে দাঁড়ান এর মাধ্যমে আল্লাহ মৌমিনদের অন্তরে প্রশান্তি দিয়েছেন আবু জাহেলে স্বাভাবিক মৃত্যু হতে পারত ছাদ কিংবা বজ্রপাতে কিন্তু লাঞ্চনার মাধ্যমে তার মৃত্যু হওয়ায় ইমানদারদের অন্তর বেশি প্রশান্তি লাভ করেছে হুমু ঐদীু মুজিহিং সুর্খু মল সুর্খুনালিদূর কৌমি قلوبهم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 আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা আয়াত চোদ্দ এবং পনেরো এখানে প্রতিশোধের ব্যাপারটি জড়িত মুসলিমরা দীর্ঘদিন ধরে মক্কার ক্রাইশদের হাতে অত্যাচারিত হয়েছিল তাই আল্লাহ মুমিনদের হাতে কাফিরদেরকে শাস্তি দিয়েছেন যেন তাদের পরিণতি দেখে মোমিনদের অন্তর শান্ত হয় এবং তাদের মনের ক্ষোভ দূর হয় ফেসবুক পেজ ডব ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডাব্লু ডবল কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অর্গ 2015